দুরো সালা যারো লাগিয়া শোবুঝ গুমবুজ দেখল মু মহবিল মশ্রী কই হল মুস্তক ভিন্ন জমান হি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দর্শল হাদিস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত অনেকগুলো হাদিসে হাদিস নিয়ে আলোচনা করেছি যেমন ইসলামের মৌলিক বিষয়গুলোর ভিতরে রয়েছে ব্যাখ্যার চেষ্টা করেছি আজকে আমরা এই হাদিসের শেষ অংশটুকু আলোচনা করব। আমরা বিগত দর্শ দেখছিলাম রাসুল্লাহ সাল্লা কেয়ামতের আলামত আলামতগুলো বর্ণনা করছিলেন আমরা দুটো আলামত হাদিসে জিবরিলে পেয়েছি একটা হলো মা নারী তার মালিক বা মালিকানিকে প্রসব করবে অর্থাৎ সন্তানেরা অবৈধ হয়ে যাবে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করবে আর দ্বিতীয় হলো যে ছাগল চালকরা বড় বড় হাই রাইজ বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে এই বিষয়ক আরো অনেক আলামত রসুল্লাহ বলেছেন এই প্রাসঙ্গিক দু একটা আলামত আমরা আজকে বলবো সহি বোখারিতে আসছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে ইয়া মাতা আল্লাহ মাতাস কেয়ামত কখন হবে বললেন ব্যাখ্যা দিলেন সাহেবের কথা বলে আলমের হাদিস ইদা উসেদ আমরু ইহলিহী ফান যখন দেখবে সমাজের রাষ্ট্রের দায়িত্বগুলো অযোগ্যদের দেওয়া হচ্ছে যে কাজের যে যোগ্য নন সেই অযোগ্যকে রাজনৈতিক কারণে দলীয়করণের কারণে সামাজিক কারণে ক্ষমতার কারণে শক্তির প্রভাবে অযোগ্য লোকেরা সমাজের দায়িত্ব শিক্ষার দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব প্রতিষ্ঠানের দায়িত্ব এই ধরনের সবগুলো এমন লোকে পাচ্ছে যে যার পাওয়ার যোগ্যতা নেই সবাই বুঝতেছে এই কাজের জন্য এ যোগ্য নয় তবুও তাকে দেওয়া হচ্ছে এই অবস্থা যখন সমাজ এসে যাবে তখন বুঝবে যে এরপরে আমরা দেখেছি অন্য হাদিসে রাসুল্লাহ আলিহালাম বলেছেন বলছেন কেয়ামতের আলামতের ভিতরে রয়েছে যে সময় নিকটবর্তী হয়ে যাবে সময় নিকটবর্তী হবে কিভাবে দুইভাবে একটা যে কাজ করতে একমাস ছ মাস এক বছর লাগতো সেই কাজ করতে সেই দূরত্ব পাড়ি দিতে দু মিনিট দশ মিনিট এক ঘন্টায় দেখেন এটা কিন্তু আমরা বাস্তবে দেখছি অর্থাৎ আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা যে যন্ত্রপাতি আবিষ্কার করেছি একদিকে আমরা সময় ছোট করে ফেলেছি অনেক সময়ের কাজ অতি সংক্ষেপে করছি একটা বিশাল হাই রাইজ বিল্ডিং অল্প সময় পারছি। এর আরেকটা দিক আছে যে সময় নিকটবর্তী হয়ে যাবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে আমরা একদিকে সময়কে বাইপাস করছি আর একদিকে আমরা আধুনিক সভ্যতায় এত ব্যস্ত আমাদের অকারণ ইলেকট্রনিক বিভিন্নভাবে আমাদের সময়ে কোনো বরকত নেই সময় চলে যাচ্ছে ভালো কাজের প্রোডাকশন হচ্ছে না আমরা সংসার জীবন সাহিত্য সংস্কৃতি সব জায়গায় শূন্যত অনুভব করছি এর আগে যে বড় বড় সাহিত্য সংস্কৃতি ইত্যাদি ছিল এগুলো পাচ্ছি না এরপরে রসুল্লাহ সাল্লাম বলছেন যে ইয়ান খোসলে আইল জ্ঞান কমে যাবে জ্ঞান বলতে কি বোঝাচ্ছেন লক্ষ্য করুন আধুনিক সভ্যতাকে আমরা বলতে পারি নাট বল সভ্যতা এখানে কোনো জ্ঞান শিক্ষা লাগে না দর্শন পড়া লাগে না সাহিত্য পড়া লাগে না এখানে একজন মানুষ ওই জন্য দেখবেন ছোট বাচ্চারা এই আধুনিক সভ্যতা বেশি রক্ত করে আর দশ পনেরো বিশ বছরের বাচ্চারা যত দ্রুত ইন্টারনেট যত দ্রুত কম্পিউটারে ঢুকতে পারে পূর্ববর্তী জেনারেশনটা পারে না একজন লোক চাঁদে চলে যাবে আণবিক বোমা তৈরি করবে তার জন্য কিন্তু দর্শন সাহিত্য শিল্প শিল্পকলা জানার কোনো প্রয়োজনীয়তা নেই এইজন্য সত্যিকারের মানবতার যে জ্ঞান ধর্মগ্রন্থ, দর্শন, কাব্য, সাহিত্য এটা আর বিলাসমুখী স্বার্থপর এখানে ব্যক্তির স্বার্থ অথবা রাষ্ট্র অথবা সভ্যতার স্বার্থের জন্য আমরা সকল শক্তিকে নিয়োগ করছি এক আধুনিক সভ্যতা ইসলামের হাতে যখন সভ্যতা ছিল আমরা জানি বিজ্ঞান একসময় ইসলামের হাতে ছিল তখন মুসলমানরা গবেষণা করছেন চিকিৎসা নিয়ে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে কখনো গবেষণা করেন এখন বর্তমানে বিজ্ঞানের মানুষের সম্পদ হচ্ছে আনা ১৪ আনা বা পনেরো আনা বিজ্ঞান মারণাস্ত্র আবিষ্কারে আমি একাই সব মারণাস্ত্র আবিষ্কার করব কাউকে আবিষ্কার করতে দেব না অর্জন করতে দেব না এই হলো আধুনিক সভ্যতা যে অস্ত্রের জন্য যে পরিমাণ সম্পদ ব্যয় হচ্ছে রোগ ব্যাধি কমানোর জন্য চিকিৎসার জন্য তার শতভাগের এক হচ্ছে না। এই জন্যই সত্যিকারের মানবিক জ্ঞান ধর্মের জ্ঞান আল্লাহর জ্ঞান এগুলো মানুষের ভিতরে কমছে অন্য হাদিসে এই হাদিসে রসুল্লাহ আরবদের ভিতরে যে বাড়ি বানানোর প্রতিযোগিতা আসবে বলেছেন এই রকম কয়েকটা মজার আলামতের কথা আমরা হাদিসে পাই আজ থেকে বিশ বছর আগে বুঝতাম না কেউ বুঝতো না কিন্তু এখন বুঝতে পারছি একটা হাদিসে রাসুল্লাহাম বলছেন বছর আগে দেড় হাজার বছর আগের থেকে হাদিসে রয়েছে আলেমরা লিখেছেন কিছু বুঝিয়ে পাননি বলেছেন শুধু এর অর্থ যতদিন না পাহাড় তার স্থান থেকে সরে যাবে তার আগে কেমত আসবে না কেয়ামতের আগে একটা সময় আসবে যখন পাহাড় গুলো তার স্থান থেকে সরে যাবে পাহাড় কি করে সরবে আলমরা কেয়ামত কাছে গত দশ বছরে মক্কা শরীফের পাহাড় নেই কেটে কেটে কেটে কেটে নিচে গত্ত করে সেখানে নতুন বিল্ডিং হয়ে গেছে ঠিক আধুনিক বিজ্ঞান পাহাড় সরানোর প্রযুক্তি দিয়েছে এটা শুধু মক্কার কথা বলছি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ডিনামাইট দিয়ে প্রযুক্তি দিয়ে পাহাড় গুলোকে তার স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে যেটা রসল সাল্লাহাল্লামের সময়ে কল্পনাও করা যেত না লক্ষ্য করুন রসল সাল্লাম যে ওই ছাড়া বলতেন না ওই সময় কেউ কল্পনাও করতে পারতো না সাধারণ জ্ঞান দিয়ে পাহাড় বছর পাহাড় গুলো করেছেন যেটা আমরা অন্য জায়গা হতে পারে কিন্তু হজে গেলে আমরা দেখি আর চিন্তা করি কি বোধে এসে গেল অন্য হাদিসে আরো মজার হাদিস হাদিস সাহাবি বলেছেন এক সুড়ঙ্গের সাথে আর এক সুড়ঙ্গ চলে যাচ্ছে এবং দেখবে যে মক্কার বিল্ডিং গুলো পাহাড়ের উপরে উঠে গেছে তখন তুমি বোঝবে যে কেয়ামত আসতে আছে আল্লাহ একবার সম্মানিত দর্শক মন্ডলী আমি সৌদি গিয়েছি উনিশশো একাশি সালে আটানব্বই সাল পর্যন্ত ছিলাম তখন এই হাদিস বুঝতাম না যে বিল্ডিং পাহাড়ের উপরে কি করে যাবে পাহাড়ের গায়ে বিল্ডিং হতো বিল্ডিং হয়ে পাহাড়ের নিচেই থাকত কিন্তু এখন যারা মক্কায় যান তারা জানেন সব পাহাড় সারিয়ে জমজম টাওয়ার উঠে গেছে যেটা সব পাহাড়ের উপরে তার মাথা উঠে গেছে এমন কি পাহাড়ের উপরে কিছু বিল্ডিং তৈরি করা হচ্ছে যেগুলো পাহাড়ের চোরা সারিয়ে উপরে উঠে যাচ্ছে আর কি বললেন কাজা ইমা মক্কায় কি হবে গভীর গর্ত কূপ আগের জামানা কূপ যে গভীর গর্তের কূপ সাথে এক কূপ আর এক কূপের মাঝে সুড়ঙ্গ করে দিয়ে হবে কি জন্য কেউ বলতেন পানির জন্য মক্কায় পানি নেই কি জন্য ব্যাখ্যা পাইতেন না এখন মক্কায় গেলে দেখতে পাবে এটা মক্কার জন্যই নবীজিবুর সাল্লাহ আসালাম বলেছেন পুরো চলছে নিচে টানেল আর টানেল দেখে মনে হয় যদি দেড় হাজার বছর আগের হাদিস বইগুলো পুরনো পাণ্ডুলিতে না থাকতো আপনার বলতেন তো হুজুরা এখন বানিয়ে বলছে হাদিস গুলো রসুল্লা সাল্লাম বলেছেন হাজার বছর আগে এই পঞ্চাশ বছর আগেও মানুষের বাস্তবতা বুঝতো না কিন্তু এখন আমরা দেখছি সত্য এগুলো ঘটে গিয়েছে আর এভাবেই রাসুল্লাহামতের আলামত অগণিত বলেছেন সেই অগণিত আলামতের অনেক কিছু ঘটে গিয়েছে একেবারে চোখে দেখার মতো ঘটে গিয়েছে অন্য গুলো ঘটবে আল্লাহতালা আমাদেরকে কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লা সম্মানিত দর্শক মন্ডলী ফিরে আলাম বিরতির পর আমরা হাদিসে জিবরিল শেষ পর্যায়ে রয়েছি জিবির যখন চলে গেলেন ওই সময় রসুল্লাহাম একটা কথা বললেন কেয়ামতের আলামত বলার পরে তিনি কথা বললেন। ফি বললেন্লা গায়েবের বিষয় পাঁচটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এরপরে সুরা আহজাবের শেষ আয়াত তিনি তেলাবাদ করলেন কেয়ামতের এলেম আল্লাহর কাছে বৃষ্টির এলেম আল্লাহর কাছে মানুষের জড়াই তো কি রয়েছে এর বিস্তারিত এলম আল্লাহর কাছে মানুষ ভবিষ্যতে কি উপার্জন করবে অর্থাৎ ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে কোথায় মরবে কি উপার্জন করবে কি খাবে কি কর্ম করবে আল্লাহ রসুল্লাহ আল্লাহ কেউ জানেন না এখানেও আমরা অনেক বিভ্রান্তিতে ভুগি আমরা মনে করি যে রসুল্লাহাম যদি গায়েবের সব খবর না জানেন তাহলে বোধহয় তার মর্যাদা কুমে গেল এজন্য আমরা সমাজে আল্লাহর কোরআনে অগণিত বার বলেছেন যা আপনি বলে দেন আমি গায়েব জানি না আল্লাহ যেগুলো শিখিয়েছেন কিন্তু সব গায়ব সম্পূর্ণ গায়ব অলৌকিক কথা ভবিষ্যতের কথা তিনি আল্লাহ তাকে জানাননি তিনি জানতেন না এটাতে কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে কিন্তু আমরা কোরআন হাদিসের স্পষ্ট কথার বিপরীতে বিভিন্ন ছোট ছোট কথাকে দলিল করে আমরা বলতে চাই আমরা মনে করি হয়তো নেক নিয়েতেই মনে করি যে এই জ্ঞান থাকলে তার বোধহয় অলৌকিকত্ব প্রমাণ হবে আসলে এটা একটা মানে কুসংস্কার অলৌকিকত্ব কোন মর্যাদার মাপকাঠি নয় অলৌকিকত্ব আল্লাহ দেন নবীর রসুলদের যার যখন যেটা প্রয়োজন মর্যাদা হলো আল্লাহর মর্যাদায় আর তার কর্ম দাওয়াতে তার দিনের প্রসারে অলৌকিকত্ব প্রমাণ করার জন্যই খ্রিস্টানগণ বাইবেলের ইনজিল শরীফের আয়াত বিকৃত করছিল ইসামসিকে গায়ব জানে মনে করে মার্ক লিখিত সুসমা আসছে ইসামসি বলছেন কে আমতের কথা কেউ জানে না কোন মানুষ জানেনা কোনলাখিত সুসমাচারে এই কথাটাতে আমি জানি না ইসামসি জানি এটা বুঝে ফেলেছে যে মসি গায়ব জানতেন প্রমাণ করার জন্য পরবর্তীতে আপনারা যদি অথরাইজ ভাষণের বাইবেল দেখেন তাহলে দেখবেন এটা নেই কিন্তু এডিশনে দেখবেন ঢুকানো হয়েছে যাই হোক এই ধরনের একটা বলেছেন মাহমুদ লাবিদ একজন সাহাবি তিনি বলছেন একবার রসুল্লাহামের একটা উঠ হারিয়ে গেল রসুল্লাহ আলি সাল্লাম উঠটা খুঁজতে বললেন একজন বেদুইন নতুন মুসলমান হতে আসছে সে বলছে ইন্না মহাম্মদামু মুহাম্মদ বলেন তিনি আসমানের খবর সব বলেন আর তার উঠটা কোথায় আছে বলতে পারেন আসলেন মসজিদে ইন্না আরে জালানা কাজা কিছু উনি বলে যে মোহাম্মদ সাল আলি তিনি আসমানের খবর দেন তিনি নবুয়াদ বলেন সাত আসমানের উপর কথা বলেন আর তার উঠটা কোথায় বলতে পারেন না এ আবার কেমন নবী আল্লাহ আমাকে জানালেন যে আমার উঠটা অমং জঙ্গল একটা গাছে আটকে গেছে তোমরা যে উটটা নিয়ে আসো একবার আর এটা কেন আমরা একটু মানে চিন্তা করলে বুঝতে পারবো কোরআন কেন এই ব্যাপার ইনসিস করছে কারণ গায়েবের জ্ঞান জানাটা হলো রুবুবিত আল্লাহ প্রতিপালক তিনি যদি সব কিছু না জানেন তাহলে আমাদের প্রতিপালন কর্মেন কি করে কার কোন কষ্ট দুঃখ ভালো মন্দ অতীত বর্তমান আর এই রুবুয়তের দায়িত্ব আল্লাহ আর কাউকে দেন না নবী রসুলকে এটা দিলে তাদের দায়িত্ব বেড়ে যেত ঝঞ্ঝাট বেড়ে যেত বোঝা বেড়ে যেত এই জন্য আল্লাহ তাদেরকে থেকে মুক্ত রেখেছেন এটা রুবুবিত আল্লাহর তো রুবুয়ত রব হিসেবে প্রতিপালক হিসাবে দায়িত্ব পালন করতে আর কোন সাহায্যকারী লাগে না কাজে অন্যদেরকে এই জ্ঞান কেন দিতে যাবেন ও কারণে সামগ্রিক অনন্ত অসীমের আল্লাহ কাবীরা এসেছিলেন তাওহিদের জন্য এক আল্লা বাদত করার জন্য দাওয়াত দিয়েছেন এই তাওহিদের কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের তিরোদানের পরে তাদের উন্মতের তাদেরকে দিয়ে শরিক করেছে আমরা খ্রিস্ট ধর্মে দেখি এখনো ইনজিল শরীফ বলতে যেটা বোঝায় এখানে বারবার বার খ্রিস্ট বলেছেন যে আমার কিছু ক্ষমতা নেই আমি তোমাদের মুক্তি দিতে পারবো না আমার ইচ্ছায় কিছু হবে না একমাত্র আল্লাহকে ডাকো কিন্তু বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে খ্রিস্টানরা ইসাম আসিকে আল্লাহর একজাত পুত্র একক পুত্র তার অনলি বিঘটন সান তিনি ঈশ্বরের জাতের অংশ তিনি গায়েব জানতেন ইত্যাদি ব্যাখ্যা দিয়ে তার এবাদত করে তার কাছে না এই যে শিরিক শিরিকের মূল কারণ হল নবী রসুল এলেম আছে তাদের ভিতরে রুবুবিয়াতের এলেম বা ক্ষমতা আছে এইটা চিন্তা করলেই শিরিক হয় এই জন্যই খ্রিস্টান ভাইয়েরা বা অন্য ধর্মের অনুসারীরা তাদের নবী রসুলকে ভক্তি করেন বিশ্বাস করেন তিনি তরাই নেবেন কিন্তু তার অনুসরণ করেন না কোনো মাসিহি কোনো খ্রিস্টান কোন ইসাই কখনোই কল্পনা করে না ইসামসি যেমন তারা জানে আমরা তাকে বিশ্বাস করবো ত্রাণ করতে এসেবে তিনি মুক্তি দিয়ে দেবেন কিন্তু আমাদের ধর্মে এবং এটাই বাস্তবতা না একমাত্র পথ এর্তে ব্যয় রসুল কুলক হ্যা আল্লাহ হাত্তা বে তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো আমার এত্তে করো অর্থাৎ হবে সাল্লাহ করতে হবে তিনি অনেক অলৌকিক ক্ষমতা তিনি মাটির তৈরি নন তিনি সব গায়েব জানতেন তাহলে তার অনুকরণ করা অনুসরণ করা কঠিন হয়ে যায় তিনি তো পারবেনই তিনি তো অলৌকিক আমরা তো আর তার মতো হতে পারবো না আর যখন আমরা বুঝবো তিনি আমাদের মতোই মানুষ আল্লাহ তাকে নবুয়াদেশালা অনেক কিছু দিয়েছেন কিন্তু প্রকৃতিতে তিনি আমাদের মতোই ছিলেন তারপরেও তিনি পা ফুলিয়ে তাহাজ পড়েছেন রাতের পর রাত কেঁদেছেন পেটে পাথর রেখে আল্লাহর দিন প্রচার করেছেন কোধায় কষ্ট করেছেন অবদমিত হননি সন্তান মৃত্যুবরণ করেছেন অবদমিত হননি তিনি পাথর দিয়ে তার গায়ে রক্ত বের করে দেওয়া হয়েছে তবুও তিনি তার শত্রুরের জন্য দোয়া করেছেন আল্লাহ কমিল ফোন আনি আল্লাহ আমার কম আমাকে চেনে তাই মেরেছে তাদের উপর গজব দিও না পাথর তাইফে মারা হয়েছে পাহাড়ের আসছেন যে ইয়া রসলাল আপনি অনুমতি দিলে আপনার অত্যাচারকারীদের উপর আমি পাথর পাহাড় উল্টে দেব তিনি বলেছেন না ওদেরকে ক্ষমা করে দাও হয়তো ওদের মুসলমান হবে এই এই ত্যাগ এই এবাদত তিনি মানুষে করতে পেরেছেন আমি পারব না কেন আমার ভিতরে অনুসরণ অনুকরণের যজ্া আসবে আর এজন্যই কোরআন এবং হাদিসে রসল্লাহ সাল ইসলামের মনুষ্যত্ব তিনি গায়ব জানেন না তিনি মানুষ সব অলৌকিকত্ব নয় আর এ ব্যাপারে কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহ বলছেন হে রসুল আপনি বলে দেন আমি আমার জন্য কোন কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখি না অর্থাৎ তোমাদের তো দূরের কথা আমারও কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আমার নেই ওলা উলাম তুমিন আমি যদি গায়েব জানতাম তাহলে তো খুব সহজ কথা আমি দুনিয়ার গোপন সব ভান্ডার টাকা পয়সা নিয়ে নিতাম আর কেউ আমার ক্ষতি করতে আমি তো গায়ব থেকে জানতাম অমক মারতে আসতো অমক যুদ্ধে গেলে আমি আহত হবো আমি যাইতাম না অন্য পথে যাইতাম খুব সিম্পল কথা সুরাফ বলেছেন এই রকম কোরআন এর বিভিন্ন আল্লাহ বলেছেন আল্লাহ সুরা মায়েদাই কোরআনের শেষ সুরা মায়েদার শেষে আল্লাহ বলছেন কেয়ামতের দিন আল্লাহ নবীদের তুলবেন তুলে বলবেন যে তোমাদেরকে কি কথা বলা হয়েছিল তোমাদের প্রতি কি আচরণ করা হয়েছিল তারা আমরা তো চলে বলবেনা কি হয়েছে জানি না আমরা আমাদের কোনো নেই সব জানেন কারণ এই রুবুবিয়াত উলুহিয়াতের সম্পূর্ণ ক্ষমতা দায়িত্ব আল্লাহর নবীর গান তাদের ওহি অনুযায়ী হেদায়াত করেছেন ওহির আলোকে নবীজি আমাদের অগণিত ভবিষ্যৎবাণী করেছেন যেটা আমরা দেখলাম এ সবই আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু তাকে আলিমুল বলা। এটা আল্লাহ বলতে বলেননি নিষেধ করেছেন বার বলেছেন আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন আমিন ওমাতফিক নবী উমিদ ও আল্লাহ আলি ও আজমাইন আসসালামাইকুম ও রহমাত ভুস কৌসল অসমে মোহাম্মদিন ফিল আসমাই কৌসুলফসে মোহাম্মদিন পিল